বাংলাদেশে যখন থেকে কাদিয়ানিদের আলোচনা শুরু হয়েছে বিশেষ করে পঞ্চগড়ের তেইশ চব্বিশ তারিখের কাদিয়ানিদের ইজতেমাকে লক্ষ্য করে তখন থেকে যখনই যেখানে বক্তব্য দিচ্ছি সেখানেই যখনই মুখ দিয়ে উচ্চারণ করতেছি যে শান্তি বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ তো এই সর্বশেষ বাক্যটা উচ্চারণ করতে গিয়ে কাদিয়ানিদের কথা মনে হচ্ছে দাবি বলি না না সাল্লাম বলেছেন و انا النبي ليس نبي بعدي وانا خاتم النبيين জেনে রাখো আমার পরে 30 এর অধিক মিথ্যা দাজ্জালের আবির্ভাব হবে যারা প্রত্যেকই নিজেকে নবী বলে দাবি করবে যে সে নবী কিন্তু তোমরা জেনে রাখো আমিই নবী আমার পরে আর কোন নবী আসবে না স্বয়ং আল্লাহ সুবাহের চল্লিশ নম্বর সকল নবীদের শেষ নবী একটা অফিসে যখন একটা ফাইল তৈরি করা হয় একটা কাগজের ফাইল তৈরি করা হয় তখন সেখানে লেখা হয় সবকিছু লেখার পরে সর্বশেষে একটা সাক্ষরের প্রয়োজন হয় একটা পরে সেই সিল একটা স্বাক্ষরের প্রয়োজন হয় যে প্রিন্ট হওয়ার পরে সবকিছুর পরে লেখাটা ঠিক আছে কিনা তারপরে তো ওইটাকে বলা হয় সিল সিলমোহর মারা স্বাক্ষর করা হাত আমি গোলাম আহমদ কাদিয়ানী ভারত উপহাদেশে ইংরেজদের সৃষ্টি করা ইংরেজরা যে দুই জামাতকে তৈরি করে গেছিল ভারত উপমহাদেশের डेढ़शो एकशो नब्बे बचर जीवने जामीस हादिस अस्वीकारी जर चला प्रकाश्य प्रकाश्य आकार हादिस के अस्वीकार करते चाय आलदा बक्त्य मानते बाई आबाबे और आज जाम ब्रिटिशरा तैर गे नाम हम एक ही बस हिंदू बौद्ध इन बिल्लभ सन्नी होक ना क्या शी সকলের সাথে এক টেবিলে একই সাথে বসে সকলকে পরাজিত করে সকলকে পরাজিত করে উঠে যাওয়ার মতো কনফারেন্স গঠিত হয় সে আহলে হাদিস কনফারেন্সের তিনিও একজন সদস্য ছিলেন তিনি আখবর আহলে হাদিস নামে একটা পত্রিকা বের করতেন যে পত্রিকায় আহলে হাদিসদের পক্ষে লেখনী চালিয়ে যেতেনা হয় বহু বাহাস হয় তর্ক বিতর্ক এক পর্যায়ে উভয় বলে যে আমরা মোবাহলা করবো মানে খোলা মাঠে একত্রিত হয়ে এটা বলা যে আল্লাহ হাজার হাজার মানুষের সামনে प्रकाश्यपर बे बद कर नाम हमलाय रसुल्ला मोबाला करीस्टान देर আল্লাহর পুত্র কিনা এই শেষ নবী তাহলে গোলাম মাহমুদ কাদিয়ানি যেন আমার জীবদ্দশাতে মৃত্যু হয় আর আমি যদি আমার দাবিতে মিথ্যা হইম্মদ সাল্লাহ আলাই্লাম শেষ নবী নয় আমি অতপর খে নবুতের মজেজা হিসেবে গোলাম আহমদ কাদিয়ানির শোচনীয় এবং ন্যাক্কারজনক ভাবে মৃত্যু হয় এবং তার মৃত্যুর পরে ৪০ বছর জগৎ পৃথিবীর বুকে মজেজা হিসেবে জীবিত ছিলেন মাওলানা ইসলাম এমন এক ধর্ম যার মজেজা শেষ হয়ে যায় মুসা আলাইহ সালাতাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার মজেজা ছিল তার হাতের লাঠি তার হাত বগল থেকে বের করলে জল জল করতো ইসা আলাইহ সালাতাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার মজেজা ছিল অন্ধ ব্যক্তির চোখে হাত বলিয়ে দিলে চোখ হয়ে যেতেন মৃত ব্যক্তিকে জীবিত করে দিতেন কুষ্ঠ রা দিয়েছেন যা কিয়মত পর্যন্ত থাকবে সেটা হচ্ছে পবিত্র কোরআন পবিত্র কোরআন যে আল্লাহর বাণী এটা প্রমাণ করার জন্য কারো মন্তব্যের প্রয়োজন নাই পবিত্র কোরআন নিজেই বলে যে আমি চ্যালেঞ্জ আমি আল্লাহর বাণী আমি চ্যালেঞ্জ আমার মতো একটা আয়াত নিয়ে আসো তো পবিত্র কোরআন নিজেই নিজের দলিল যে সে সত্য ঠিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যুগে যুগে ইসলামের বিজয়ের জন্য আল্লাহ সুবাহ এরকম মজাদা সংগঠন ঘটিয়ে থাকেন এখানে আর একটা কথা বলে নি যেই মাওলানা সানাউল্লাহ অমৃতসুল মৃত যেই গোলা মাহমদ কাদিয়েনীর মৃত্যু দালাল করে এরা হচ্ছে হয় জ্ঞান পাপি অথবা মূর্খ জানে কিন্তু মিথ্যা বলে অথবা মূর্খ সেই দিন দেখে এক আলে ফেসবুকে স্ট্যাটাস দেখেছে যিনি কি জানেন না যে মাওলানা সানাউল্লা অমৃত শরীর সাথে মোবাহালো করে গোলামা আমার কাদিয়ানির মৃত্যু হয়েছে না নাম নিলে ইজ্জত চলে যাবে যে অন্যরা খারাপ মনে করবে দেওবান্দি হানাফিরা খারাপ মনে করবে তাদের ভয়ে হয় এই জাতীয় যারা আছে যারা আহলে হাদিসদের ইতিহাসকে গোপন করে এবং আহলে হাদিস্টানের দালাল বলে মিথ্যা ভাবে এরা হয় জ্ঞান পাপিবা মূর্খ তারপর আলি সাল্লামের দুই কাঁধের মাঝে ছিল সেই হাদিসটা বলে আমি সামনে আগাবো যদিও সময় স্বল্প সালমান ইসলাম ধর্মের গ্রহণের কাহিনী অনেক লম্বা সহি বুখারিকে তার সেই কাহিনী বর্ণনা করা আছে আমি শুধু শেষে অংশটা বলবো। তিনি বিভিন্ন পাদ্রীর দরবারে গিয়ে তাদের খেদমত করতেন সালমান চিনতে পারছেন কিনা যে যে যুদ্ধ হয়েছিল। খন্দক করেছিলেন এটা সালমান ফার্সির পরামর্শে খনন করেছিলেন সালমান ফার্সি তিনশো সাড়ে তিনশো বছর জীবিত ছিলেন সেই সালমান ফার্সি তার ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী হচ্ছে তিনি বিভিন্ন পাদ্রীদের দরবারে গিয়ে তাদের খেদমত করতেন এবং ওই পাদ্রি যখন মারা যেতেন বলতেছে একজন নবী অচির বের হবে আরব ভূমিতে ইব্রাহিম আর সেই নবী এমন এক জায়গায় হিজরত করবেন যেই জায়গাটা হবে দুই হার মাঝামাঝি হাররা মানে হচ্ছে যেখানে জ্বলন্ত পুড়ে যাওয়া কালো পাথর থাকে আজকে দুই হার্রার মাঝামাঝি মদিনার পূর্বের জায়গার নাম হচ্ছে হাররা হার্রা আর পশ্চিমের জায়গার নাম হচ্ছে যেখানে পুড়ে যাওয়া জ্বলন্ত কালো পাথর পাওয়া যায় তো দুই হাররার মধ্যবর্তী জায়গায় তিনি হিজরত করবেন সালমান ফার্সি রাজি আল্লাহ আনহ পাদ্রির এই ভবিষ্যৎবাণী শুনে পাদ্রি তাকে আরো ভবিষ্যৎবাণী করলো যে ওয়া হাদিয়া। যিনি এই নবী যিনি হিজরত করে আসবেন ইব্রাহিমের আর তার দুই কাঁধের মাঝখানে তারপরে যার কোনো নবী আসবে না এই মর্মে আল্লাহর পক্ষ থেকে মেরে দেওয়া সিল মোহরের চিহ্ন হিসেবে দুই কাঁধের মাঝ বরাবর একটা গোস্ত উঁচু হয়ে থাকবে খেজুর বাগানে কর্মরত অবস্থায় শুনতেছেন যে নিচে মানুষ গল্প করতেছে যে একজন নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে সালমান এই খবর শুনে আমি যেন আবেগের আক্রোশে উত্তেজনার বসে অপেক্ষায় এবং দিন যাবৎ অপেক্ষায় আছি সেই নবী মক্কা থেকে মদিনায় এসেছেন এই খবরে আমি এতটা উত্তেজিত তারপরে তিনি বলছেন ফাজা মা তো মা অতপর আমার নিকটে যা ছিল আমি সেগুলো জমা করলাম খাবার এই যে আপনার নিকটে এনেছি আমার নিকটে যা ছিল সাদাখার মাল আমি মনে করি আপনি এবং আপনার সঙ্গী সাথীরা সাদকার জন্য সাদকা পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত তখন সালমান এই যে আমি একটা আলামত পেলাম একটা তো তিনি মদিনে হিজরত করে এসেছেন এটা একটা আলামত সাদকা খাদ্য ভক্ষণ করলেন না এটা একটা আলামত পরের দিন রাসুল গতকাল আপনাকে দেখেছি আপনি খাদ্য ভক্ষণ করেন না তাই আজকে হাদিয়া নিয়ে এসেছি আপনার দরবারে আলহি এবং সাদার মধ্যে পার্থক্য কি স্বাভাবিক প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে সাদকা মানে হচ্ছে যেটা আপনি দান করতেছেন আরেকজনকে গরিব মনে করে মিসকিন মনে করে ফকির মনে করে তার তো টাকার অভাব নাই। সেটা কিভাবে সাতকা হয় আপনি তাকে হাদিয়া দিতে পারেন স্বাভাবিক বন্ধু বান্ধব হিসেবে যখন আমরা একসাথে কোথাও যাই খাই অকে অপরকে কিছু দিই এটা হচ্ছে হাদিয়া আর কাউকে গরিব মনে করে আমার সাদকা পাওয়ার হকদার মনে করে যখন দান করি তখন সেটা হয় সাদকা রাসুল সালাম এবং তার পরিবারের জন্য সাদকা হারাম বর্গের জন্য হাসান রাসুল্লাহ একবার সাদকার খাবার মুখে দিয়েছিলেন রাসুল সাল্লাম সেটা জোর করে মুখ থেকে বের করে নিয়েছিলেন পরবর্তীতে যতদিন রাসুল্লা স্লামের বংশধর বেঁচে থাকবে তাদের সকলের জন্য সাদকাহরাম রসুলসল্লা সাতকার খাবার ভক্ষণ করতেন না হাদিয়া ভক্ষণ করতেন নিতেন তখন সালমান তারপরে সালমান রসুল সাল্লাস্লামের পাশে আমি ঘুরতে থাকলাম আল্লাহ রসুল বুঝে গেছেন যে সালমান ফার্সি কেন আমার চার ঘুরতেছে আমি যে রাসুল সাল্লি পিঠের মাঝে মোহর আছে ওটা দেখার জন্য আলিহাস্লাম তার পিঠ থেকে তার চাদরটা ফেলে দিলেন তখন আমি রাসুলের দুই কাঁধের মাছ বরাবর খাতমে নবুতের ওই মোহর দেখলাম আমি কেঁদে দিলাম এবং সেই হাতমে নবুথের মহরে চুমা দিলাম তোহাদ আমি সাক্ষ্য দিচ্ছি তারপরে আর কোন নবী আসবেন না এবং কাদিয়ানিরা তো কাফের কাফের যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না তারাও কাফের যারা না তারাও কাফের কাদিয়ানিদের সাথে হিন্দু আছে খ্রিস্টান আছে থাক বৌদ্ধ আছে থাক কাদিয়ানিরাও থাক কিন্তু কাদিয়ানিরা যেন নিজেকে অন্য ধর্মের নাম দিয়ে যে আমি কাদিয়ানি ধর্মের মানুষ আমি উমুক ধর্মের মানুষ এবং মুসলমানদের দৃষ্টিতে সে কাফের এইভাবে বসবাস করব তারা এইভাবে বসবাস করতে চায় না তারা কিভাবে বসবাস করতে চায় তারা নিজেদের আহমাদি মুসলিম যে সব জায়গায় আহমাদি নাম দিয়ে যা দেখবেন সেগুলো সব খাদীদের তো তারা নিজেদেরকে আহমাদি মুসলিম পরিচয় দিয়ে এদেশে বসবাস করতে চায় আর আমাদের দাবি হচ্ছে যে এই দেশে রাসুল সাল্লা কোনো ব্যক্তি নিজেকে মুসলিম পরিচয় দিয়ে বসবাস করতে পারে না কাফের পরিচয়ে বসবাস করুক তাতে আমাদের কোনো আপত্তি নাই এবং পৃথিবীর চল্লিশটির অধিক রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রে পাকিস্তান সৌদি আরব সহ কাদিয়ানিদেরকে কাফের ফতোয়া দেওয়া এখানে আরেকটা কথা মনে পড়ে গেল সিপাহ সিংহার দোল এহসান ইহি জাহির রাহিম আরবিতে প্রথম কাদিয়ানীদের বিরুদ্ধে বই লিখেছে এরপরেও যদি কেউ আহলেদের গিরহুদি গোলাম বলে তাহলে হয় সে মিথ্যুক অথবা জ্ঞানপাপী অথবা জাহেল অথবা মূর্খ